আসসালাম আল্লাহ আমাদেরকে মর্জিদে নিয়ে আসলেন সুস্থ শরীরে আমরা আল্লাহ তালা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা জীবনের প্রয়োজনীয় কথাগুলো জানব এজন্যই আল্লাহ আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা দিয়েছেন আল্লাহ সিস্টেমটা এমনই দিয়েছেন যে একজন মুসলমান সিস্টেম অনুযায়ী চললে সুস্থ থাকবে অর্থাৎ তার ইমান সুস্থ থাকবে প্রাচক তো নামা জামাতে পড়বে একদিকে আল্লাহর এবাদত হবে আরেকদিকে সামাজিক বন্ধন দৃঢ় হবে আল্লাহ আমাদের রসলার সঙ্গে পাঠিয়েছেন তার দাওয়াতের বড় দুটো দিক ছিল একটা হল আল্লাহ মুক্ত আর একটা ছিল মানুষের সামাজিক অধিকার শিষ্টাচার আখলাক বকুক এই দুটো জিনিসই ইসলামের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নামাজও তাই বিভিন্ন ধর্মে প্রার্থনা আছে যার যার মতো প্রার্থনা করে করে না সকালবেলা একটু পূজা উপাসনা কিছু জব করে কিন্তু ইসলামে প্রতিদিনে পাঁচবার জামাতে নামাজ পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে জামাতে জামাতটা কোনো ছেলে খেলা ব্যাপার নয় নামাজ জামাত ছাড়া ফরজি হইনি নামাজ ফরজি হয়েছে জামাতের সাথে যেমন আপনি যখন স্কুলে ভর্তি হবেন কলেজে ভর্তি হবেন লেখাপড়ার সিস্টেমই যে ক্লাসে যেতে হবে যদি ক্লাস না করতে চান প্রাইভেট পড়তে চান এটা অপশনাল ব্যাপার এটা অনেক কাঠখড়ি পড়াতে হবে হাজিরা দেননি পরীক্ষা দিতে পারবেন কিনা না এটা একটা প্রশ্ন কিন্তু মূল নিয়ম হল হাজিরা দিতে হবে উপস্থিত থাকতে হবে কারণ সালাদ একদিকে যেমন আপনার এবাদত আর দিকে সামাজিক বন্ধন আর এই জন্য রসুল্লাহ সাল ইসলাম প্রতিটি মুসলমানকে বাধ্যতামূলক জামাতে নামাজ পড়তে বলেছেন কোনো অজুহাতে নয় আমাদের সমাজে অনেক অজুহাত না বোঝার কারণে মসজিদ কমিটি ভালো না মসজিদের ইমাম ভালো না মসজিদের লোকজন ভালো না সুদঘর ঘুষ ঘোর নামাজ পড়ে আমরা একা নামাজ পড়ে নি অনেক নামাজি মানুষ ইসলাম মূলত এটা শেখায়নি আল্লাহ রসুল সাল্লাম বলছেন সল্লো খালফাকুল্লি বারিনু আজের জামাতে নামাজ ছাড়তে পারবে না জামাতে তুমি নামাজ পড়বে সমাজের মানুষদের সাথে একসাথে নামাজ আদায় করবে এবাদত হবে দোয়া হবে সামাজিক বন্ধন হবে আর এজন্যই সাহাবেক রামগঞ্জ তাবিনগঞ্জ এমন কোথাও পাওয়া যায় না যে শাসক খারাপ প্রশাসক খারাপ ইমাম মতকোর ইমাম তারিকর ইমাম গুনাগার ইমাম জালেম এই জন্য জামাত বাদ দিয়ে একা নামাজ পড়েছেন এরকম পাওয়া যায় না তারা বলতেন সৈয় মুসলিমের হাদিস আব্দুল সৌদ রাজি আল্লাহ তালা আনুর হাদিস ঘরে যদি নামাজ পড়ো তাহলে গোমরা হয়ে যাবে কারণ সাল্লা সাল্লামের হেদায়তের সুন্নত আজীব সুনত হলো জামাতে নামাজ পড়া পাঁচক্ত নামাজ জামাতে আদায় করব মানুষ সামাজিক জীব একা যদি বসে থাকেন ঘরে নামাজ পড়েন মনের ভিতরে কিছুই থেকে যায় সমাজের মানুষের যে ইন্টারাকশনে এটা কাটে সালাম হবে মুসাফা হবে দেখা হবে আবার প্রতি সপ্তাহে কিছু কথা আমরা শুনব যে কথাগুলো আমাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেবে যে কিভাবে আমরা চলবো মনের কষ্ট দূর করবে এজন্য নিয়মিত প্রতি সপ্তাহে জুমার নামাজ নয় জুমার বয়ানে আশা বাধ্যতামূলক করেছেন আল্লাহ তালা আল্লাহাল বলছেন যখন আজান দিনে তখন দৌড়াও দ্রুত করেছেন ওয়াজ যে কথাগুলো শুনলে আল্লাহর কথা মনে হবে সেই কথাগুলো খুব বা বয়ান শুনতে মসজিদে দৌড়ে যাও তা আমরা এখানে সব কথা শুনি দুই রকম কিছু কথা আমাদের আমল বাড়াই কিছু কথা আমাদের ইমান চেতনায় কাজে লাগে তা আমরা রসলাম সিরাত বিষয়ে কথা শুরু করেছিলাম রবিউল মাস কাছে এসে গেল রবিউল মাস আসলেই মুসলিম সমাজ উজ্জীবিত হয় অনেক রকমের প্রোগ্রাম হয় এগুলো দেখলে আমি একটা কৌতুক আমার মনে হয় কৌতুকটা আমি একসময় শুনছিলাম একজন ঢাকার বাঙালি ইন্ডিয়ায় সেটেল ঢাকার ভানু ভানু চট্টোপাধ্যায় এরকম কি নাম তার কৌতুক ছিল তো উনি ওনার কৌতুকগুলো শালীন ভদ্র এবং মিস্ত্রীর সুরি সমাজ সমালোচনামূলক ছিল রাজনীতি সমাজ ইত্যাদি নিয়ে উনি কথা বলতেন দেখো আমি কিন্তু দেখছি না আমি গান্ধীজি মহাত্মা গান্ধীজির জন্মদিনে আমি খদ্দরের কাপড় পরি দেশি কাপড় পরি এবং ওই দিনে আমি চরকায় সুতা কাটি তাহলে একদিন খদ্দর পরে এবং চরকায় সুতা কেটে আমি প্রমাণ করলাম যে আমি পুরো বছরের জন্যই স্বদেশই দেশপ্রেমিক ঠিক তেমনই এই একদিনের মুসলমান হই আমরা এক মাসের রবিউল আল মাসে বা বারোই রবিউল আলে আমরা মুসলমান হই প্রেমিক হই আমরা অনেক অনুষ্ঠান আয়োজন করি বাকি এগারো মাস সাড়ে মাস প্রায় ১২ মাস আমাদের জীবনে রসুল্লাহ সাল্লাম থাকেন না তারপরও রবিউল আল মাস আসলে রসুল্লা সাল্লা কি অনেক কথা হয় আলোচনা হয় আমি আপনাদের মধ্যে একবার বলছিলাম আমি একটা ইংরেজি কবিতা একজন ব্রিটিশ নতুন মুসলমান মহিলা উনি লিখেছেন যে ইফ প্রফেট মোহাম্মদ কাম টু ইউ টু স্টে উইথ ইউ ওয়ান ডে অর টু যদি মোহাম্মদ সাল্লাম তোমার বাড়িতে আসেন তোমার বাড়িতে এক দুই দিন থাকতে চান তাহলে তোমার রিয়াকশনটা কি হবে এরপরে উনি বিস্তারিত লিখেছেন আমার সব মনে নেই একসময় পড়ছিলাম জানি মোহাম্মদ বাসস্থানের আয়োজন করবে এটা আমি জানি কিন্তু তাকে ড্রয়িং রুমে নেওয়ার আগে তুমি কি চাইবে তিনি আসলেই তাকে ড্রয়িং রুমে নিয়ে যাবে না আগে ড্রয়িং ছবিগুলো সরাবে ড্রয়িং রুমে বইগুলো চেঞ্জ করবে কোনটা তুমি চাইবে তিনি তুমি কি চাইবে যে তিনি তোমার ঘরের ভিতরে যাক না তার আগে তোমার স্ত্রী সন্তান স্বামী তাদের পোশাক আশাক চেঞ্জ করতে চাইবে। তুমি কি চাইবে যে তোমার লাইব্রেরির পাঠাগারের ড্রয়িং রুমের বইগুলো তিনি দেখুক নাকি ঢেকে রাখতে চাইবে তোমার ম্যাগাজিনগুলো তিনি দেখুক না ঢেকে রাখতে চাইবে তুমি কি চাইবে যে তিনি খুব ভালো করে খেয়ে দিয়ে চলে যাক না সপ্তাহখানে মাসখানে তোমার বাড়িতে থাক কোনটা তুমি চাইবে আসলে ভাইয়েরা আমরা একদিনের ভক্তি করতে চাই হুজুর আসবে আচ্ছা করে খাইয়ে দিয়ে দেব কিন্তু হুজুর ড্রয়িং রুমে যাবে আমার বইগুলো নেড়ে চেড়ে দেখবে হুজুর মাসখানে আমার বাড়িতে থাকবে এটা আমরা চাই না কারণ আমরা জানি যে আমরা জেনে শুনেই এমন হাজারো কাজ করি আমার ড্রয়িং রুমের যে বইগুলো এর ভিতরে হয়তো বারসুল্লাহ সাল্লামের সিরাদুলনবী নেই আমার ড্রয়িং রুম এর ছবিগুলো হয়তো আমি জানি কারণ হয়তো মুসলমান হই তারপরও রবি গুল মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জীবনে আর এই মাস আসলেই আমরা আপনারা বোধহয় অনুভব করেন বা করেন না অনেকে জানেন অনেকে জানেন না মুসলমানদের মিলাদবীদ এ মিলাদ মিলাদুলনী এগুলো আমরা বলি আর এর পাশাপাশি সিরাতনবী একটা শব্দ আছে এটা নিয়ে অনেক ঝগড়াও আছে যারা মিলাদুলনী গুরুত্ব দেন তারা বলেন মিলাদুন নবী হলো আসল সিরাত উন্নবী এটা অপশনাল আর যারা সিরাতুন নবী গুরুত্ব দেন তারা বলেন সিরাতুন নবী আসল মিলাদবী মূল নয় তাহলে আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্যটা বোঝার চেষ্টা করি সিরাত মানে হলো জীবনী সিরাত মানে হলো জীবনী এবং কর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের জন্ম এবং মৃত্যু সহ সকল ঘটনাকে নিয়ে যে আলোচনা তাকে বলে সিরাত আর মিলাদ মানে হলো জন্ম তাহলে সিরাতুন নবী মানে নবী জীবনী নবীজির জীবন চরিত নীবন ও কর্ম আর নবী মানে রসল্লা সাল্লামের জন্ম এখন কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আমাদের ব্যবহার করা উচিত কোনটা বেশি ফজিলাত সওয়াব দিনের আলোকে আপনাদের বলছি যে ইসলাম আমাদের দিন দুই রকমের এক একরকম হল মোহাম্মদাম সাহাবি তাবেইল আমাদের চার ইমাম করুন সালাসা যে ইসলাম চলতেন যে ইসলাম পালন করতেন আর একটা হলো যে ইসলাম আমরা পালন করি এই দুই ইসলামের ভিতরে পার্থক্য অনেক আমরা যদিও রসুলাম সাহাবিদের নাম বলি ইমামদের নাম বলে তো মুখ দিয়ে ফেনা বের করে ফেলি আবু হানিফা আবহানিফা আবহানিফা করতে করতে পাললে তাকে নবী বানিয়ে ফেলি অনেক কিছুই আমরা করি। কিন্তু নকৃত বাস্তবতা হলো রসল সাল্লাম বা সাহাবিদের কথা বাদ দিলেও আবু হানিফা বা চার ইমাম বা আব্দুল কাদের জিলানি বা এই ধরনের বুজুর্গ নেমাহ আজমাইন যাদের নাম বলি তাদের ইসলামের সাথেও আমাদের ইসলাম মেলে না আমরা তাদের নাম ব্যবহার করি মাত্র তা আমরা আমাদের সমাজে যে কোন বিচারে আমরা বলবো যে মিলাদুল নবী নবীর জন্মই তো আসল তিনি জন্ম না হলে কিছুই হতো না কাজেই তার জন্মই তো আমাদের সবচেয়ে বড় সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ অথবা বিশ্বের শ্রেষ্ঠ ঈদ ঈদ এ মিলাদুলনী রসল্লা সাল্লা যেমন শ্রেষ্ঠ তার জন্মের আনন্দও তেমন শ্রেষ্ঠ অনেক যুক্তি আমরা বলি যুক্তিগুলো শুনতে ভালোই লাগে ইমানের আবেগে আমরা এগুলোকে পছন্দ করি কিন্তু প্রশ্ন হলো ইমানের আবেগ যদি মোহাম্মদাম এবং সাহাবিদের সাথে না মেলে তাহলে কি উপায় হবে যেমন একটা যুক্তি আপনাদের দি আপনারা অনুধাবন করেন কোরআন আমরা বসে পড়ি আমি যুক্তি প্রমাণ দেব যে কোরআন বসে পড়াটা বেদী দলিল দেব আমরা বলি যে অকাট্য দলিল অকাট মানে কাটা কাটা কাটা না না, না, যায় যায় বটি দিয়ে কাটা যায় না এরকম দলিল তা আমি আপনাদেরকে অকাট্য দলিল দিচ্ছি এক নম্বর দলিল কোরআন আল্লাহর কালাম আর আমাদের মর্যাদা তাজিম সম্মান পাওয়ার সর্বোচ্চ অধিকার আল্লাহ কাজে আমরা এমপির সাথে দাঁড়িয়ে কথা বলব মন্ত্রীর সাথে দাঁড়িয়ে কথা বলব সার হুজুরের সাথে দাঁড়িয়ে কথা বলব আর আল্লাহর কালাম পড়ব আল্লাহর সাথে কথা বলবো বসে বসে এর চেয়ে বড় বেয়াদ কিছু হতে পারে না এটা এক নম্বর অকাট্ট যুক্তি দুই নম্বর অকাট্ট দলিল কাটতে পারবেন না রামদাদিও না যে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন মোহাম্মদ কিভাবে সালাতের ভিতরে আল্লাহ সব এবার করি আল্লাহ সকল রকমের এবাদতই সালাতের ভিতরে আছে কোরআনতে লাদ পড়া সালাম পড়া তসবি তাহালিল করা দোয়া করা সব এবাদত আমরা নামাজের ভিতরে করি এর ভিতরে সব এবাদত বসে করা যায় সাজদাই করা যায় একমাত্র দাঁড়িয়ে এবাদত করতে হয় কোরআন তেলাবাত কোরআন তেলাবাতের জন্য আল্লাহ দাঁড়ানো ফরজ করেছেন ফরজ নামাজে তাহলে বোঝা গেল কোরআন তেলাবাত দাঁড়িয়ে করতে হবে এটাই তো যুক্তি বিবেকের দাবি যে আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর কালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো তার একটা ইজ্জত আছে না তৃতীয় দলিল আমরা নফল নামাজ বসেও পড়তে পারি দাঁড়িয়েও পড়তে পারি কিন্তু আমরা জানি দাঁড়িয়ে পড়লে ডবল সব দাঁড়িয়ে কি করি শুধু কোরআন পড়ি আর বাকি কাজ বসে করি সালাম বসে পড়ি তাহলে আছে রসলাম বলছেন আলী আবন আব্দ বলছেন নাহানি রসুলাম আন কোরআন রসল্লা সাল্লা রুকু অবস্থায় দাঁড়িয়ে কোরআন পরাবত কিন্তু আপনারা এটা মানবেন না আমি জানি কেন মানবেন না কারণ আপনার সমাজে প্রচলন নেই প্রচলন থাকলে আপনি এই দলিল দিয়ে এটা প্রমাণ করতেন এখন প্রশ্ন হলো। যে এত দলিল থাকতেও আমরা কেন বসে কোরআন পড়ি দাঁড়িয়ে কোরআন অবৈধ না একজন লোক পাবে দাঁড়িয়ে কোরআন পড়ছে ক্লান্ত হয়েছে দাঁড়িয়ে পড়ছে দাঁড়িয়ে কোরআন পড়া বসে কোরআন কিন্তু দাঁড়িয়ে কোরআন পড়াকে উত্তম মনে করা বেশি আদব মনে করা এটা আমরা করছি না কেন কারণ এই পাঁচটা অকাট্ট দলিল দিয়ে আমরা যেটা প্রমাণ করলাম রাসুল্লাহ সাল্লামের ব্যবহারিক সন্ন্যাদ সেটা ডিসপ্রমান করলো রসল্লা সালাতের ভিতরে দাঁড়িয়ে কোরআন পড়েছেন কিন্তু সালাতের বাইরে যখনই কোরআন তেলাওয়াত করেছেন বসে করেছেন কখনোই তেলাওয়াতের জন্য দাঁড়াননি সাহাবিরা দাঁড়াননি তিনি শুয়েও কোরআন তেলাওয়াত করেছেন আয়সে বলছেন যে রসল্লা সাল্লাম অনেক সময় আমার কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন তাহলে এটা হলো দলিল আর সুনাতের পার্থক্য আমরা অনেক দলিল দিতে পারি যুক্তি আবেগ কারণ মূর্খর কাছে আবেগের দাম অনেক বেশি কিন্তু আমরা যখন মোহাম্মদ সাল্লা কাছে যাব তার দিকে তাকাবো তার কর্ম দেখব সাহাবিদের ভক্তি দেখব এটাকেই বড় মনে করবো তখন মনে অনেক প্রশ্ন জন্ম নেয় আর সেই প্রশ্নগুলোর আলোকে আমরা দেখি রাসলাম নিজে তার বাবা ইব্রাহিম আলহাম তার অনেক কিছু তিনি নিয়েছেন শরীয়তে কিন্তু তার জন্ম তিনি পালন করেননি पूर्व पुरुष इसमाहील अल्लम गुरुदी बारे रोजा रखत सप्ताह बात्सरिक ना बसरे गांधीजी जन्मदिन श्रोता कटे नाई प्रति सप्ताह रसोल्लाम जन्म बारे सोमवार रोजा रखा रसुल्लम शेखानो सुन्नत पद्धति बसर घुरी आसलेद करा उत्सव करा सन्देहाीत भ्रीस्टान सासल बस एक दुई तीन चार पांच छाफ मिलेनियम चे मुसलमान भरे एक बी पाना मिलदुल्नबी सीरा नबी हजार बी पा পরে একখানা বই পাবেন না মিল হাজার বই লেখা হয়েছে সব রসল্লা একখানা বইও লেখা হয়নি রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবেন তাবে তাবেন কেউ কখনোই মিলাদুল নবী উদযাপন করেননি একজন ইংল্যান্ড থেকে আমাকে ফোন করেছে মিলাদুলনী উদযাপন করা কি বললো ঝগড়া করতে হয় না অনেক মানুষ করেছেন তবে সাহাবেক রোজা রাখতেন তাকে একটু ঠান্ডা করলাম ঝগড়া না করুক না মিলাদ তো করতে হবে মিলাত করতে হবে না করলে হবে না অনেকের কথা বললো এমনি হাজার কি বলে এমদাদুল্লাহ মহাজের মাকি আবদুল্লক মাহেদিন লোকের কথা বলতে থাকলো তা আমি খুব বিরক্ত হলাম বললাম যে আপনি অত কথা বলেন না আপনাকে সময় দিলাম যত বছর লাগে গবেষণা করেন থেকে রাসুল্লাহ বছর পর্যন্ত আবু হানিফা কাদের জিলানি ইসলাম ইমাম আব্দুলিমামী সহ যত আছে তাদের কারো বই থেকে মিলাদব আপনি বের করতে পারেন তারা বলেছেন দিনের ভিতরে মিলাদুন নবী পালন করা বড় জোয়াদেবন্নত মুস্তাফ বা করো করতেন করা ভালো একটা মিলাদ নবীর শব্দটা আপনি বের করতে পারবেন পাবেন না নেই কাজেই প্রথম পাঁচশো ছয়শ বছরের মুসলমানরা যেটা না করে জাননাতে যাবে বলে আশা করি সেটা না করলে প্রথম সমস্যাটা বছরে পায় না সেই ছয়শ বছরে কি পাই সিরাতুল নবী রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবিরা সেরাজ আলোচনা করতেন জীবনী জন্ম জীবনের একটা অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই সিরাত জন্ম বাদ পড়ে না কিন্তু কেন ইসলাম গুরুত্ব দিয়েছে রসলাম জন্ম না আপনার নতুন জন্ম বর্ন এগেইন আপনি কিভাবে নতুন জন্ম নিলেন আওয়াম কানু আপনার রোহটা মৃত ছিল রসুল সাল্লাহ ইমান এনে এটা জীবিত হয়েছে আপনি জীবন পেয়েছেন যেটা দিয়ে রসুল ইমান এবং তার এর্তে অনুসরণ মানুষের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে জন্ম মৃত্যু এগুলো ইচ্ছাধীন না আমি কোন বংশে জন্মেছি কোন দিনে জন্মেছি কি ভাবে জন্মেছি আমার ইচ্ছাধীন কর্ম নয় ইচ্ছাধীন কর্মের মাধ্যমেই মানুষের বিচার এটা আমরা আরো আলোচনা করব পরে এই জন্য সাহাবেকেরাম জন্মের বিষয়ে আলোচনা করেন যেমন মনে করেন বোখারি মুসলিম আবুদাউ তিরমিজিন আসা এবনে মাদা মুসাদ আহমেদে রিপিট সহ বিভিন্ন রিপিটেশন সহ প্রায় পঞ্চাশ হাজার এবং মুসনাদ আহমদ অথবা মুসনদে আহমদ মুসনদে আবহানিফা মুসনাদের সাফেই মুস মোহামা সবগুলো মিলিয়ে আনেন এর ভিতরে মুসনাদ আবহানিফাতে মিলাদের একটা হাদিস নেই মুসনাদ সাফেই মিলাদের একটা হাদিস নেই মুসনাদ আহমদ আহমালে মিলাদের হাদিস বলতে রসুল্লাহাম জন্ম সোমবারে এইটা আছে रसलमर कर्म नहीं पंचाश हजार हादी खबर करत चुल रखत खाना खेत की तुतु फल हासत शत शत हदीस आरोप এগুলোকে এইগুলোকে সাহাবে গুরুত্ব দিয়েছেন তবে গুরুত্ব দিয়েছেন মিলাদ জীবনের অংশ এ ব্যাপারে রসলাম যা বলেছেন অল্প কিছু আদিস এই সব কে মিলিয়ে পাবেন কারণ রসলাস মিলাদ আলোচনার মাধ্যমে আমাদের ইমান উজ্জীবিত হয় তার প্রতি মহব্বত কিছু আসে কিন্তু তার অনুসরণ করার জন্য তার সিরাত লাগে এই জন্য রসুল্লাহ যেটা স্পেশালি সিরাত উল্নবীর উপরে ছয়শ বছর পর্যন্ত আমরা কয়েক হাজার বই দেব কিন্তু আপনি মিলাদুল নবীর একটা চটি বই দেখান যেটা রসুল্লাহ সাল্লামের অফার থেকে ছয়শ বছরের ভিতরে লেখা হয়েছে সিরাতকে গুরুত্ব দিয়েছেনগঞ্জ সবাই সিরাদ মিলাদ ছয়শ বছর পরে কিভাবে আসলো রবিউল মাসে আমরা এত ঘটা করে মিলাদ পালন করছি বা কেন প্রথম কথা হলো যে একটু আগে আপনাদেরকে ভানু কৌতুকের কথা বলেছি ভানুর আরেকটা কৌতুক আমার মনে পড়ল ভানুর কাছে ভানু নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখাচ্ছেন যে এলাকার খুব বড় মন্ত্রী এমপি জাতীয় কিছু একজন তার কাছে আসছে কিছু টাকা নিতে সাহায্য কিছু সামাজিক সেবা কাজ করবে তা বলছে আমরা জনগণকে রামায়ণ শেখানোর জন্য বয়স্কদেরকে রামায়ণ শেখানোর জন্য একটা আয়োজন করেছি কিছু চাঁদা দেন তা উনি বলছেন যে খুব ভালো আর রামায়ণ পড়লে আমরা রাজনীতি রাজনীতিবিদরা বেঁচে যাই বলে সেটা কেমন বলে যে আমরা রামায়ণ থেকে শিখেছি রামের বাবা দশরথ তার ছোট বইয়ের কাছে ফট করে একটা প্রতিজ্ঞা করে ফেললেন যে তার ছেলেকে রাজা বানাবেন প্রতিজ্ঞা করলেন ভুল করে রাজা আর বারডেন্ডা চাপল রামের উপরে এর তারা বোঝা যায় যে রাজা রাষ্ট্রের নেতারা মন্ত্রী মিনিস্টাররা অন্যায় করবে এর ফল কষ্টটা জনগণকে নিতে হবে এটা প্রথম শিক্ষা আমি কিন্তু বানিয়ে বলছি না কতটা একেবারে প্রায় বলছি দ্বিতীয় যে তখন রাজা রামকে বললেন বনবাসে যাও আর ভরতকে বললেন রাজা হও তো ভরত দেখল যে জনমত দাদার পক্ষে জনগণ যদি বোঝে ষড়যন্ত্র করে যা তাকে সরিয়ে আমি রাজা হয়েছি তাহলে জনগণ আমাকে তখন সে দাদার কাছে গেল দাদার কাছে বলল দাদা বাবা বলেছে তোমাকে বনে যেতেই হবে। ক্ষমতা তো আমার নেই তোমার জুড়া তোমার জুতো জুড়া আমাকে দিয়ে যাও তে ভাইয়ের ভক্তি দেখে রাম তার জুতো জুড়া ভরতকে দিয়ে গেলেন ভরত রাজার সিংহাসনে বসে মাথার উপরে জুড়া জুতো জোড়া রেখে দিল সবাইকে বলে যা কিছু আমি তো কিছুই না আমি তো রাজত্ব করছে দাদার থেকে আমরা পোলাও খাবো আমরা টাকা নেব আমরা ক্ষমতার সকল বিরিয়ানি উপভোগ করব আমরা আর কোন সমস্যা হলে দোষ পাবো খড়মের উপরে আমরা নিমিত্ত খলম রাজত্ব চালাচ্ছে আমরা যত সামাজিক অনুষ্ঠানের মহবের নামে অথবা অমক পীর বুজুর্গ মুজাহিদ জামান কুতুবুল আক্তের মহব্বতের নামে আমরা যে কাজগুলো করি এখানে অনেক টাকা আয় হয় মনে করেন এই বারোই রবিউল আসলে মহা জশ্নে জুলুস হবে দেখবেন সবাই টাকা দেবে সবাই টাকা দিচ্ছে এবং জসন জুলুস এর সামনে একজন বড় বুজুর্গ থাকেন এই টাকা গুলো কি মোদিনের কাছে এই জন্যই আমরা এই সামাজিক অনুষ্ঠানগুলো চালিয়ে রাখার চেষ্টা করি যেকোনো মূল্যে কারণ সুন্নত মতবে ঈদ এ সোমবার রোজা রাখা আপনারা সবাই সোমবার রোজা রাখলে আমার এক টাকাও হবে না কিন্তু যদি এই উপলক্ষে আমরা একটা বড় কিছু করি জুলুস করি প্রত্যেকেই রসুল মহবতে আসে কে টাকা দেন তাহলে আমাদের অনেক সুবিধা আছে এটা দেখানো ওই খরম সামনে রেখে রাজত্ব উপভোগ করার একটা পদ্ধতি তবে মিলাদুল কিভাবে আমাদের সমাজে আসলো মুসলিম সমাজে এটা জানতে হলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে কখন আসলো মিলাদ এটা সারা বিশ্বের লোকে পালন করত মুসলমানা ছাড়া কারণ অন্যান্য ধর্মে মুসলিম সমাজ ছাড়া এবং বেসিক্যালি সেমিটিক সভ্যতা ছাড়া সবাই জন্ম খুব গুরুত্ব দেয় আর্যরা বিশেষ করে জন্মকে প্রচন্ড গুরুত্ব দেন রোমান গ্রিকরা আর্য ভারতীয়রা আর্য পার্সিয়ানরা আর্য মিশরে জন্ম উৎসব ছিল বিভিন্ন দেবতার জন্ম পালন করা হতো ব্যাবিলনে সিরিয়ায় জন্ম ছিল মুসলমানরা গুরুত্ব দিতেন না কোন ভাবে না জন্মদিন পালন না জন্ম উপলক্ষে কোন উৎসব না কোন নবীরসুলের জন্ম পালন না আবু করম ওসমান আলী হাসান হোসেন ফাতেমা অথবা আবু হানিফা রাহি মহম আনুম তাদের কোন জন্ম পালন কখনোই তারা করেননি আশেপাশে ছিল পার্সিয়ানরা করতেন মেসোভেটিয়ামরা করতেন সিরিয়ানরা করতেন মিশরিরা করত রোমানরা করত সবার ভিতরে ছিল দেখতে দেখতে দেখতে দেখতে সর্বপ্রথম শিয়াদের ভিতরে প্রায় তিনশো বছর পরে জন্ম পালন শিয়ারা যখন মিশরে ফাতেমি রাষ্ট্র প্রতিষ্ঠা করল তখন তারা কিছু জন্ম পালন শুরু করলো ফাতেমারাধানার জন্ম পালন আলিরাধানার জন্ম পালন হুসাইনের জন্ম পালন যেহেতু ছোটদের করলে বড়দেরও করতে হয় তারা করতে শুরু করল টুকটাক ইউরোপের সকল রাষ্ট্র একত্রিত হয়ে আমরা যাদের নাম জানি ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রোম ইত্যাদি সব দেশ মিলে স্পেন পর্তুগাল সবাই মিলে তারা মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চালালো আপনাদের বোধহয় বলেছি আগে যে প্রচলিত আমি এসে যাব এসে যারা মরে গেছে অর্থাৎ কেয়ামত হবে আমি আসব কেয়ামত হবে আমি সবাইকে দোজকে জাননাতে তোমাদের নিয়ে জাননাতে চলে যাব এটা বাইবেলে বিভিন্ন জায়গায় আসছে এই বাইবেলের ভিতরে নতুন নিয়মের বিভিন্ন চিঠির ভিতরে বইয়ের ভিতরে আছে যে আপনার চিন্তা করেন না আমরা মরব না আমাদের মরার আগেই খ্রিস্ট চলে আসবে এসে আমাদেরকে যারা মরেছে তারা কবর থেকে উঠবে আর আমরা আর মরাও লাগবে না কবরও যাওয়া লাগবে না রূপান্তরিত হয়ে আমরা একসাথে জান্নাতে চলে যাব কিন্তু মজা হলো তারা মরে গেলেন তাদের পরের পরে মজর মরতে লাগলো মরতে লাগলো এখন মানুষের ইমান রাখা কঠিন হয়ে গেলো তারা তখন একটা থিওরি দিলেন যে মিলেনিয়ামিজম হাজার বছরে একদিন আর প্রভু আসার আগেই ফিলিস্তিনকে দখল করতে হবে সেখানে সব ইহুদিদের আনতে হবে যীশুখ্রিস্ট এসে ইহুদিদের বিচার করে দজকে দেবে আর আমাদের নিয়ে জানাতে যাবে এটাকে আপনারা যদি যে কোনো ধর্মতাত্ত্বিক ডিকশনারি খোঁজেন মিলেনিয়ামিজম দেখলে এটা পাবেন তো এই বিশ্বাসের ভিত্তিতে থার্ড মিলেনিয়াম দাও যিশু এসে ইহুদিদের বিচার করে আমাদের জান্নাতে নেবে ঠিক যখন এক হাজার খ্রিস্টাব্দ পুরে গেল তখনও এইভাবে একটা ব্যাপক চেষ্টা করা হয় ফিলিস্তিন দখল করার বিভিন্ন অজুহাতে তখন তো ডিজিটাল যুগ ছিল না কাজেই এই প্রচেষ্টাতে প্রায় আশি রাজাদের বলতে হলে তার আপনারা যদি ওই সময়ের ইতিহাস পড়েন এখনো আছে মুসলমানদের বিরুদ্ধে ইউরোপে এত অপপ্রচার ছিল মুসলমানরা নর খায় মুসলমানরা মূর্তি পূজা করে মুসলমানদের একটা দেবতা আছে তার নাম আল্লাহ তারা তার মূর্তি পূজা করে মুসলমানরা খ্রিস্টানদের দেখলেই মেরে ফেলে মুসলমানরা হলো সেই মানে যারা ফিলিস্তিন দখল করে রেখেছে অ্যান্টি ক্রাইস্ট এদেরকে হত্যা করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে হবে জেরুজালেম পুনরুদ্ধার করতে হবে তাদের পতোয়া দিলেন যে যদি কেউ কোন মুসলমান মেরে তার কাঁচাগোস্ত খেতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সে একেবারে বিনা বিচারে যান তো যাই হোক মিলিয়ন মিলিয়ন অর্থাৎ দশ ১৫ বিশ লক্ষ সৈন্য একত্রে একেবারে সেই স্রোতের মতো আসতে লাগলো কনস্টান্টিনেপোল হয়ে এশিয়া মাইনার দিয়ে ঢুকতে লাগলো প্রথম ধাক্কায় ওই সময় মুসলমানদের রাজনৈতিক স্থিতি ছিল না মুসলমানের ছোট ছোট দেশে বিভক্ত ছিল এক দেশের সাথে আর দেশের কোনো মিল নেই এক দেশের পতন হলে আরেক দেশ বগল বাজায়। যেমন মুসলমানদের বর্তমান অবস্থা ওই রকম তখন প্রথম আক্রমণেডাররা মুসলমানদের আপনারা বর্তমান যে ইরাক সিরিয়া এবং বর্তমান যে তুরস্ক এলাকা দেখছেন এশিয়ার তুরস্ক মিশরের কিছু অংশ নিয়ে পুরো এলাকা দখল করে ফেললেন ফিলিস্তিন সহ প্রথম ধাক্কায় তারা লক্ষ লক্ষ মানুষকে মারলেন জবাই করলেন জবাই ছাড়াও বাইবেলে একটা কথা বারবার রিপিট করা হয়েছে তাদের শিশুদেরকে তুমি আছিড়িয়ে আছিড়িয়ে মারবে পাথরে আসা মেরে মারবে এটা আমি পড়ছিলাম আমাদের দেশে বাংলা একাডেমি থেকে একটা বই বেরিয়েছিল ঐতিহাসিক অভিধান ইতিহাসের খুব বড় প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির মতিউর রহমান উনি লিখছিলেন উনি কোটেশন দিয়েছেন বিভিন্ন ক্রিস্টান ওরিয়র টুক মোহামেড বেবি বাই দেয়ার লেগস এন্ড ড্যাস দেম উইথ আর্থ এন্ড দে গড এ সার্ভিস খ্রিস্টান যোদ্ধারা মুসলমান বাচ্চাদেরকে নিয়ে মাটিতে পাথরে আসা মেরে মেরে মারে এবং তারা মনে করে যে এটা ঈশ্বরের একটা বড় সার্ভিস এবার এই ঢাকা যাওয়ার পরে রাষ্ট্র হয়ে গেল মানুষ মারা গেলো এদিক হলো খ্রিস্টানেরা তাদের এই এলাকাটা এশিয়া মাইনর সিরিয়া লেবানন ফিলিস্তিন ইরাক কিছু অংশ মিশরের কিছু অংশ দিয়ে তারা অনেকগুলো খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এই খ্রিস্টান রাষ্ট্রগুলোতে তারা মহাসম এটা খেয়াল করেন এটা হলো চারশো নব্বই হিজড়ি হিজরি হিজড়ি পাঁচশো এক হাজার চোরানব্বই থেকে শুরু করে এগারোশো হিজড়ি শুরু এক খ্রিস্টাব্দে শুরু পর্যন্ত এই সময়ে তারা মোটামুটি সব দখল করে নিল এবং খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড় দিন ক্রিসমাস যেটাকে তারা এইসা মসিবা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করেন এটাকে আরবিতে বলা হয় ঐদ মিলাদ আমরা যেমন বলি ঈদ মিলাদাও বলেন মিলাদের ঈদ এটা তারা মহাসমারোহে পালন করতেন এই যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা হয় খ্রিস্টান ক্যাথলিক প্রতিষ্ঠান গবেষক পাদ্রি সবাই একমত যে পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন না বর্তমান পোপ ফ্রান্সিস আগে যিনি পোপ ছিলেন যিনি আমাদের রসুল সাল্লা বিরুদ্ধে খুব নোংরা কথা বলছিলেন তার নাম ছিল পোপ ভেনিডিক একটা বই লিখেছেনভস অব জিশ এই বইয়ে তিনি লিখেছেন পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মটা কখনোই ঠিক না প্রশ্ন হলো তারপরেও তারা এটা পালন করেন কেন কারণ তারা বলে ধর্ম বেদাত গ্রহণ করে ইসলাম ধর্ম বলে না তোমার কাজটা মোহাম্মদ সাল অনুকরণে হতে হবে এর বাইরে গেলে আল্লাহ নেবে না আর তারা বলেন না আমরা যেটা ভালো বলব ওটাই ভালো তারা করেন অনেকে আপত্তি করেন প্রতিবাদ করেন এখানে কয়েকটা পয়েন্ট একটা হল বাইবেলে জন্মদিন পালনের কোনো নির্দেশ তো নেই বরং ট্রেডিশনে এটা নিষেধ করা হয়েছে এজন্য রোমানদের ভিতরে গ্রীকদের ভিতরে যখন খ্রিস্টান ধর্ম গেল তখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রজন্মের খ্রিস্টান ধর্ম ধর্মগুরুরা জন্মদিন পালন নিষেধ করতেন যেটা ঠিক না তারপর আস্তে আস্তে যখন রোমানরাই খ্রিস্টান হয়ে গেল মূল জুইস পিপুল হিব্রু পিপুল আর থাকলো না তখন জন্মদিন পালনটা ব্যাপক হয়ে গেল দ্বিতীয় হল জন্মদিন পঁচিশে বানাইল কেন কারণ রাজা বাইজেন্টাইন সমাজ্যের রোমান সম্রাজ্যের রাজা কনস্টান টাইন দা গ্রেট তিনি ধর্মকে রাষ্ট্র ধর্মের স্বীকৃতি দেন তিনশো খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টান ধর্মগুলো মহা খুশি তারা ওই কনস্টান্টাইনের জন্মদিনটাকে যীশুখ্রিস্টের জন্মদিন বলে চালাই দিলেন আর ছিল পুরোনো যুগ থেকে সেটা হলো আপনারা জানেন ডিসেম্বরে শীত সংক্রান্তি বলা হয় অর্থাৎ আগের জামানা থেকে রোমান এবং আমাদের ভারতের আর্যদের ভিতরেও চোদ্দ সংক্রান্তি শীত সংক্রান্তি বিভিন্ন যে যখন মানে সূর্য একান্ত শেষ পর্যায়ে চলে যায় নতুনভাবে দিন বড় হতে শুরু করে দিন ছোট হতে শুরু করে তখন কিছু উৎসব করে নতুনভাবে দিন শুরু হচ্ছে প্রকৃতি পূজা করত। এই রোমানদের ভিতরে শীতের সময়ে দেবতাদের পূজা করার একটা ব্যাপক প্রচলন ছিল তারা দেখলো এই দিনটাকে যদি আমরা ঘোষণা দিই তাহলে রোমানরা এইসাথে যাই হোক মুসলমানরা প্রথম একশো বছর এটাকে ঘৃণার চোখে দেখেন রাজা এবং রাজার লোকেরা এইদ এ মিলাদুল মাসি জমজমাট পালন করছেন আর তারা নাকশিটকেন কি বোকা এগুলো করে মানুষ যেমন আমরা এক সময় কি একটা বাজে কাজ এটা অর্থহীন এর কি দাম কিন্তু যখন আমরা অনেক দিন দেখতে থাকলাম দেখতে থাকলাম দেখতে থাকলাম মিডিয়াতে দেখি টেলিভিশনে দেখি বইয়ে দেখি ছবিতে দেখি সিনেমায় দেখি এখন আমাদের কাছে ওটা খুব ভালো কাজ হয়ে গেছে এখন আমাদের বাচ্চারাও মোমবাতি ফু দিয়ে নেবাতে পছন্দ করে জন্মদিন পালন না করলে আমাদের আর ভালো লাগে না তবে আমরা এটাকে ইসলামাইজ করে নিচ্ছি অর্থাৎ ওরা কেক কাটে আমরা মিলাদ দেব। ওরা মোমবাতি নিবাই আমরা দান সৎকা করবো দোয়া করবো অর্থাৎ মূল কৃষ্টি কালচার কর্মটা একেবারে অনইসলামিক। যেমন ওরা হুইস্কি খায়। গ্লাসে গেলাটে ঠক দিয়ে আমরা না হয় এমনি হুইস্কি খাবো এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক যেটা বলছিলাম মুসলমান সেই সমাজে খেয়াল করেন এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত একশো বছরে মুসলমানরা নডি সড়িনি পালন করিনি একশো প্রায় যখন পার হয়ে গেল মুসলমানদের ভিতরে একটা নতুন চিন্তা আসলো যে ওদের নবী আছে আমাদেরও তো নবী আছে ওরা এত জাগজমক আমরা না। এছাড়া ওই সময়ে ওই যুগে আপনারা জানেন কুসেট যুগের কথা বলছি ক্রুষেট যুগে দেশগুলো মুসলমানদের দেশগুলো একেবারে মুসলমানদের একেবারে অসহায় হয়ে গেছে ইচ্ছা করলে রাজারা তাদের জবাই করছে কাটছে ব্যবসার উপরে ট্যাক্স বাড়াচ্ছে দাড়ি রাখতে দিচ্ছে না নানাবিধ ইমান আমল চেতনা ইসলামী শিক্ষা সবগুলো দুর্বল যে দেশগুলো মুসলমানদের হাতে আসে তাদেরও অবস্থা তো ভালো না এই সময়ে সালাউদ্দিন আইউবির নাম আপনারা শুনেছেন সালাউদ্দিন সালাউদ্দিনকে ফিলিস্তিনকে কুরশার হাত থেকে রক্ষা করেন উদ্ধার করেন তাদেরকে তাড়িয়ে দেন সালাউদ্দিন আইউবির ভগ্নীপতি ছিলেন কুর্দি এখন তো আপনারা মারশাল কুর্দি চিনে ফেলেছেন ইরাকের কুর্দি সিরিয়ার কুর্দি তুরস্কের কুর্দি সালাউদ্দিন উনি সিরিয়ার ইরাকের ইরিল যেটা সাদ্দাম হোসেনের জন্ম এলাকা ওখানে ছিল ওনার রাজা রাজত্ব ছোট রাজত্ব তিনি দেখলেন যে মুসলমানদের ভিতরে উদ্দীপনা নেই আমি যদি একটা অন্তত অনুষ্ঠান করতে পারি মিলাদ কেন্দ্র করে তাহলে মানুষের ভিতরে একটা চেতনা জাগবে রসুলের ইন্তকালের প্রায় ছয়শ বছর পরে প্রথম ঘোষণা করলেন রসুলামের জন্ম উপলক্ষে এক মাসের এই মিলাদ হবে মানুষ আসবে খাবে দাবে কবিতা পড়বে ওয়াজ হবে চূড়ান্ত অনুষ্ঠানটা হবে এইভাবে মোজাফর উদ্দিন কুকবুরী ছয়শ দুই হিজরি থেকে মিলাদ উৎসব শুরু করলেন এটার তাৎক্ষণিক ভালো ফল ছিল যে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসত উদ্দীপনা দিতেন এবার কথা বলতেন এক মাস ধরে উৎসব হতো ওয়াজ আলোচনা সামা কওয়ালি অনেক কিছুই হতো আর কি আমার এসুন এর ডিসক্রিপশন বিস্তারিত পাবেন এই যে শুরু হল বছরে সাপ্তাহিক প্রতিদিনের মিলাদ নয় বছরে রবিউল আল মাসে রসুল্লাহাম জীবনী ঘিরে ঈদ এ মিলাদেশের সিরাদ মাহফিলের মতো অর্থাৎ আলোচনা করা সেখানে কোনো কেয়াম ছিল না কোনো কোন সেখানে কেউ হয়তো কওয়ালি পড়তো কেউ হয়তো ইত্যাদি কেউ হাদিয়া দিত কেউ প্রতিযোগিতা করতো এই ধরনের অনুষ্ঠানগুলো হতো ওলামায় কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন কেউ বললেন কাজটা ঠিক না কারণ রসুল্লাহ সাল্লাম এটা করেননি কেউ বললেন যে রসুল্লাহাম সাহাবিরা এভাবে করেননি তবে নবীজির জীবনী আলোচনা করা এটা তো ভালো কাজ কাজেই তারা দিন তারিখ করছে এটা ঠিক না কিন্তু মূল কামটা ভালো এভাবেই পালনের শুরু হলো যাত্রা হল আল্লাহ আলম